শিল্পী বলো তুমি শিল্পী বলো শিল্পী বলো তুমি শিল্পী বলো কার বড় শিল্পী জিনী চিনে ছা তারে সবচেয়ে বড় শিল্পী জিনী चिने छुकी तारे शिल्पी बोल कारे तुम्हें शिल्पी बोल कारे शिल्पी बोल तुम्हें शिल्पी बोल সবী বড় শিল্পী জিনী চি ছুকি তারে রে সবচেয়ে বড় শিল্পী জিনী চি ছুকি তারে শিল্পী বলো কারে তুমি শিল্পী বল কার শিল্পী বলো কারে তুমি শিল্পী বলো কার ঢেউ গড়েছেন কে তুমি বলতে পারো কি চাঁদের টানে জোয়ার আসে সেটা জানো কি ঢেউ গড়েছেন কে তুমি বলতে পারো কি চাঁদের টানে জোয়ার আসে সেটা জানো কি এই কুশলী যিনি তিনি এই কুশলী যিনি তিনি সবার উপরে শিল্পী বলকারে তুমি শিল্পী বলে শিল্পী বলকারে তুমি শিল্পী বলে সবচেয়ে বড় শিল্পী যিনি চিনে চকি তারে সবচেয়ে বড় শিল্পী যিনি চিনে তারে শিল্পী বলে তুমি শিল্পী বল শিল্পী বলে তুমি শিল্পী বল সূর্য দিল দিনের বেলায় রাতের বেলায় চাঁদ পায়ের নিচে জমিনি দিল মাথার উপর ছাদ সূর্য দিল দিনের বেলায় রাতের বেলায় চাঁদ পায়ের নিচে জমিন দিল মাথার উপর ছাদ এই কারু কাজ যার তিনি এই কারু কাজ যার তিনি অনেক কিছুই পারে শিল্পী বলো কারে তুমি শিল্পী বলো কারে শিল্পী কার তুমি শিল্পী বল সবচে বড় শিল্পী জিনিস চিনেছ কি তার রে বড় শিল্পী যিনি চিনে ছা রে শিল্পী বলকারে তুমি শিল্পী বলে শিল্পী বলকারে তুমি শিল্পী বলকারে শিল্পী বলে তুমি শিল্পী বল কার शिल्पी बन कार्य तुम्हें शिल्